পরিপূর্ণ হয়ে যাবে এখানে এই আলামতে আবার কথাটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ ইমাম মুসলিম রাহিম বর্ণনা করেছেন নবী সালাম বলেন ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না আরব উপদ্বীপ ও নদীনালায় পূর্ণ হয়ে যাবে আরব উপদ্বীপ আবার গাছপালা ও নদী পূর্ণ হয়ে যাবে বর্তমানে আরব উপদ্বীপে তেমন কোনো নদীনালা নালা নেই জলাভূমিও খুব বেশি নেই এবং আমরা জানি গাছপালা সংখ্যা খুব কম চাষাবাদের উপযোগী ভূমির পরিমাণ অত্যন্ত নগণ্য কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে এই আরব উপদ্বীপের পরিবেশ পরিবর্তন হয়ে যাবে এবং তা গাছপালা ও নদীনালায় পরিপূর্ণ হয়ে যাবে এমন দিন আসবে যখন আরব উপদ্বীপ নদ নদী এবং গাছপালায় পরিপূর্ণ হয়ে যাবে এবং ওই অঞ্চল আদ জাতির বসবাসের অঞ্চল এবং আরবের অন্যান্য অংশগুলো নিয়ে গঠিত হবে রাসুদুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আরব উপদ্বীপ এমন অবস্থায় ফিরে যাবে অর্থাৎ আগে কখনও তা এই ধরনের একটা অবস্থায় ছিল এবং এটা আমরা দেখতে পাচ্ছি সুমানুল্লাহ যে হাদিসের একটি সায়েন্টিফিক মিরাকল বা হাদিসের অলৌকিকতার একটি বৈজ্ঞানিক প্রমাণ বর্তমানে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন যে সেই সময়ে আরবের কিছু অঞ্চলেও যেমন বর্তমান ইয়েমেনের পূর্ব দিকে এবং সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে নিরক্ষীয় বনাঞ্চল অর্থাৎ রেইন ফরেস্ট এবং অন্যান্য বেশ কিছু এলাকায় নদ নদী এবং অববাহিকার অস্তিত্ব ছিল এবং এর প্রমাণ পাওয়া যায় আমরা জানি বরফযুগ বা আইসএজ এই সময়কাঁধে আইসএের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 যেমন সৌদি আরব দুবাইয়ের মতো বড়ো বড়ো শহরে প্রযুক্তিগত উন্নতির কারণে সেখানে তারা কৃত্রিম সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিকাজের উন্নতি করেছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ সবুজ আপনি দেখতে পাবেন কিন্তু পরিপূর্ণভাবে সমগ্র আরব উপদ্বীপ গাছপালায় পরিপূর্ণ হয়ে যাবে এই লক্ষণটি এখনও আল্লা আলম পরিপূর্ণ মাত্রায় ঘটেনি পরবর্তী চল্লিশ নম্বর আলামত হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও ফসলের উৎপাদন কমে যাবে রাসদুল্লাহ সাল্লু আলিয়া বলেছেন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 বলেছেন ততক্ষণ পর্যন্ত কি আমদ আসবে না যতক্ষণ না ফুরাত পাহাড় আবিষ্কৃত হয় যার জন্য মানুষ মারামারি করবে এবং তাদের একশো জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে কিন্তু তারা প্রত্যেকেই ভাববে সেই হবে সৌভাগ্যবান সেই ব্যক্তি যে বেঁচে যাবে আর স্বর্ণের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 অথবা ছাগল নিয়ে সেই নেকড়ে পালিয়ে যায় তখন সেই মেশপালক নেকড়েটিকে অনুসরণ করে এবং ভেরাটি নেকড়ে থেকে ছিনিয়ে নিয়ে আসে তখন সেই নেকড়েটি একেবারে মানুষের মতো করে কথা বলে ওঠে সে নিজের লেজের উপরে বসে এবং অবিকল মানুষের মতো করে সেই নেক্রেটি রাখালের সাথে কথা বলে ওঠে সে বলে ইত্তকল্লাহ আল্লাহকে ভয় করো তুমি আমার মুখ থেকে সেই খাবার কেড়ে নিচ্ছ যা আল্লাহ আমাকে দিয়েছেন সেই রাখাল বলে উঠল আজব একটা নেকড়ে মানুষের মতো করে কথা বলছে তখন সেই নেকড়িটি বলল আমি তোমাকে আরও আজব কথা বলতে পারি আরও অদ্ভুত কথা বলতে পারি মুহাম্মদ সাল্লা সাল্লাম ইয়াসিবে আছেন এবং সেখানকার লোকদেরকে তিনি বিগত জাতিগুলোর ব্যাপারে শিক্ষা দিচ্ছেন সেই মেষপালকটি সে তখনও মুসলিম হয়নি সে দ্রুত মদিনায় গিয়ে রাসদুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে দেখা করল এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলল তিনি সাল্লাহ আলাইস্লাম সাহাবাদেরকে একত্রিত করলেন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 যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জড়বস্তু উদাহরণস্বরূপ মোবাইল ফোন ইত্যাদি জড়বস্তুর মাধ্যমে মানুষ কথা বলছে কিন্তু এই হাদিসের পূর্ণ ব্যাখ্যা আমরা জানি না আল্লাহ ভালো জানেন আল্লাহ আলম আমরা সাধারণত কোন কিছুর আক্ষরিক অর্থ নিয়ে থাকি যদি আমরা অন্য কোনো এডিশনাল প্রমাণ না পাই তাই এখানেও আমরা এই হাদিসের আক্ষরিক অর্থই গ্রহণ করব এবং তেতাল্লিশ নম্বর আলামত হচ্ছে মানুষের মধ্যে মৃত্যুর ইচ্ছা বৃদ্ধি পাবে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 এবং এদেরকে ককেশিয়ানও বলা হয় তো এই হাদিসটি আসলে কী বোঝাচ্ছে এটা কি কোনো ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আল্লাহ আলম যে এরা কি মুসলিম হবে নাকি অমুসলিম হবে এই বিষয়ে আল্লাহ সবচেয়ে ভালো জানেন তো আমরা এখন দেখতে পাচ্ছি যে বর্তমানে ইউরোপের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে কোন কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার এখন ঋণাত্মক বা কমতির দিকে অর্থাৎ সুমান আল্লাহ এই পরিবর্তনটি এমন একটি আলামত অর্থাৎ রোমানদের সংখ্যা যখন বৃহত্তম জাতিতে পরিণত হবে সেই পরিবর্তনটি এখনও পর্যন্ত ঘটেনি আর রোম বলতে অমুসলিমদেরকে বোঝানো হয় না এদের মধ্যে মুসলিমও হতে পারে তো পরবর্তী আলাম আলামত থেকে আমরা জানতে পারব পরবর্তী আলামত থেকে আমরা জানতে পারবো যে তাদের একটি অংশ মুসলিমও থাকবে পরবর্তী পঁয়তাল্লিশ নম্বর আলামত হচ্ছে যে রোমানদের সাথে যুদ্ধ হবে এবং এটি কি একটি আলামত রাসুদুল্লাহ সাল্লি সাল্লাম এই বিষয়ে আমাদেরকে বলে গিয়েছেন তো এই রোমান কারা রোমানরা ছিল রাসুদুল্লাহ সাল্লাহ আল্লাহলামের সময়কার একটি রাজনৈতিক শক্তি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 তারপর তোমরা দাজ্জালের সাথে যুদ্ধ করবে এবং আল্লাহ তোমাদেরকেই বিজয় দান করবেন তখন নাফা একজন সাহাবি রাজিউল্লাহ তৌলাাহনু তিনি জাবের রাজিউল্লা তৌলাহনুকে বললেন যে সুতরাং রোমানদের সাথে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত দাজজাল আসবে না এটা ছিল তার আন্ডারস্ট্যান্ডিং তিনি বলেছিলেন যে রোমানদের সাথে যুদ্ধ শেষ না হলে তাহলে এই হাদিস অনুসারে দাঁজ্জালের আগমন ঘটছে না কিন্তু এই হাদিসের মানে এই নয় যে এই যুদ্ধগুলো পরপর ঘটতে থাকবে অর্থাৎ এগুলোর একটার সাথে অপরটার মধ্যে শত শত বছরেরও ব্যবধান থাকতে পারে কারণ আমরা জানি যে আরবদের সাথে যুদ্ধ রাসুল্লাহ সাল্লাহিস্লামের জীব দশাতেই হয়েছিল এবং সেই সময় মুসলিমরা জয়ী হয়েছিল এবং সমগ্র আরব উপদ্বীপই ইসলামের ছায়া তোলে এসেছিল আর পরবর্তীতে পারস্য সাম্রাজ্য খলিফা ওমরের সময়ে ইসলামী শাসনের অন্তর্ভুক্ত হয় এবং তারপর থেকে রোমানদের সাথে অনেক যুদ্ধ হয় যা এখনও পর্যন্ত চলছে এবং একটি হাদিস রয়েছে যদিও তা খুব একটা নির্ভরযোগ্য নয় কিন্তু রাসদুলুল্লাহ সাল্লাহ সালাম বলেছেন যে পারস্য সাম্রাজ্যের ক্ষেত্রে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 সকল খলিফাদেরকেই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল রোমানদের সাথে যুদ্ধ রাসুদুল্লাহ সাল্লা সময় থেকেই শুরু হয়েছিল তাবুক এবং মতানদের বিরুদ্ধে মুসলিমরা লড়াই করেছিল এবং আবু বকর রাজি তিনি ওসামা বিন জায়েদের নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন এবং তারপর ওমর রাজিউল্লাহ তালাহু তিনিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন তারপর ওসমান রাজিউল্লাহ তালাহনুকেও তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল এবং তারপর মুয়াবিয়া রাজিউল্লাহ তালাহুর সময় থেকে শুরু করে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 এবং আমরা জানি এরপরের ইতিহাস হচ্ছে পরবর্তীকালে সমগ্র মুসলিম ভূমিগুলোতে দখলদারিত্বে শুরু করে এবং এই দখলদারিত্বে নেতৃত্ব দিয়েছিল যে দেশগুলো সেগুলো হচ্ছে ব্রিটেন বর্তমান ইংল্যান্ড ফ্রান্স এবং ইটালি তাই আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি দীর্ঘশত্রুতায় পরিণত হয়েছে যখনই তাদের একটা শিং ভেঙে দেওয়া হয়েছে আরেকটা সিং গজিয়ে উঠেছে তো মুসলিম থেকে এক বর্ণিত আরেকটি হাদিসের রাসুল্লাহ সাল্লাহিস্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না রোমানরা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 তারা একটি খবর শুনতে পাবে তারা একটি খবর শুনতে পাবে যে আল মাসিয়া জাল বের হয়ে এসেছে এ থেকে আমরা আরও বুঝতে পারি যে এই ঘটনাগুলো দাজ্জালের জালের সময়ের খুব কাছাকাছি সময়ে ঘটবে এরপর রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন এরপর ইসা আলাইসাল্লাম ফিরে আসবেন এই বিষয়ে শেষ হাদিসটি আবুদারদার আদিয়াল থেকে বর্ণিত এবং রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ফুস্তাত অর্থাৎ মুসলিমদের তাবু বা মিলিটারি ক্যাম্প আলগুতা নামক স্থানে থাকবে যা বর্তমান দামাসকাসের পাশে অবস্থিত এবং রাসুল্লাহ সাল্লুসাল্লাম আরও বলেন তখন আসামের শ্রেষ্ঠ শহর হবে দামাসকাস তাই তখন মুসলিম সেনাবাহিনীর ঘাঁটি হবে দামসকাস এবং এটি আবু দাউদের হাদিস পরবর্তী ছেচল্লিশ নম্বর আলামত হচ্ছে কনস্ট্যান্টিনাপোল বিজয় আবু হুরাই রিয়া সালামুন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি সেই শহরের কথা শুনেছ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 সেখানে পৌঁছে তারা অস্ত্র দিয়ে কিংবা তীর ছুঁড়ে লড়াই করবে না তারা শুধু বলবে লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার। এবং তাতে শহরের এক অংশ ধসে পড়বে একজন বর্ণনাকারী সাউর তিনি বলেন যে আমি মনে করি এটি হচ্ছে সমুদ্রের অংশটি তারপর তারা দ্বিতীয়বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার। এবার অপর অংশটিও ধসে পড়বে এরপর তারা তৃতীয়বারের মতো বলবে লা লাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এবার শহরের প্রবেশদ্বারগুলো খুলে যাবে আর তারা শহরে প্রবেশ করবেন এরপর তারা যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের মাল ভাগাভাগির সময় হঠাৎ একটি চিৎকার শুনতে পারবেন দাঁত্জাল এসে গেছে দাঁত এসেছে তখন তারা সব ফেলে তার দিকে ছুটে যাবেন মুসলিমের হাদিস তো বনি ইসাকের এই সত্তর হাজার বংশধর যারা ইস্তাম্বুল শহর বিজয় করবে এই সত্তর হাজার বংশধর কারা তার জানি ইসাহের বংশধর হচ্ছে ইহুদিগণ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 অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সালামের হাদিসের মোজিজাগুলো তুলে ধরা রাসুল সাল্লাম যে বিষয়গুলো বর্ণনা করেছিলেন সেইগুলোই বাস্তবে ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে এই অলৌকিকতাকে তুলে ধরা হচ্ছে এক নম্বর উদ্দেশ্য দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে এগুলো মুমিনদের জন্য আগাম সুসংবাদস্বরূপ এগুলো আমাদের আত্মবিশ্বাস এবং দৃঢ়তা প্রদান করে আমরা জানি এক সময় বিষয়াদি কঠিন হয়ে উঠবে তখন এই হাদিসগুলো আমাদের জন্য পথ পথপ্রদর্শক হিসেবে কাজ করবে আলামতগুলো ঘটার আগে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো না যে আসলে এগুলো ঠিক কি বোঝাচ্ছে উদাহরণস্বরূপ যে মদিনা থেকে নির্গত আগুনের কথাই ধরুন আমরা জানতাম না যে এখানে রাসুলাম হাতিজে কিসের কথা বলা হয়েছিল কিন্তু যখন সেটা বাস্তবে ঘটে গেল তখন আমরা বুঝতে পারি যে রাসুল্লাহাম এখানে আগ্নেয়গিরি অগ্নপাতের কথাই বলেছিলেন এবং বাস্তবে সেটাই ঘটেছিল পরবর্তী সাতচল্লিশ নম্বর আলামত হচ্ছে কাহতানের রাজত্ব কাহতান গোত্রের রাজত্ব হবে আবু হুরাই রাজিয়া থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন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 সাজারুল গার্কাত ব্যতিত সাজারুল গার্কাত ব্যতীত আল গার্কাত হচ্ছে এক ধরনের গাছ এবং বর্তমানে ফিলিস্তিন থেকে আগত ফিলিস্তিনিদের কাছ থেকে জানা যায় ইহুদিরা এই গাছ প্রচুর পরিমাণে লাগাচ্ছে এবং এই গাছটি মুসলিমদেরকে ইহুদিদের সম্পর্কে কোনো কিছু জানাবে না বলবেও না যে ও মুসলিম আমার পিছনে একজন ইহুদি রয়েছে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন এর কারণ হচ্ছে এই গাছটি হচ্ছে ইহুদিদের গাছ এবং আমি যেমনটা বললাম যে বর্তমানে অনেক ফিলিস্তিনিদের কাছ থেকে জানা যাচ্ছে যে ইহুদিরা তাদের অঞ্চলে প্রচুর পরিমাণে ওই গাছটি লাগাচ্ছে যার কারণ এই ঘটনাটি হতে পারে এবং এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে এই হাদিসের একটি ব্যাপারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে ইহুদিদের সাথে আগেও মুসলিমদের যুদ্ধ হয়েছিল অর্থাৎ ১৯৪৮ সালে মুসলিমদের ভূমি দখল করে গঠিত এই ইহুদি রাষ্ট্রের সাথে আর দেশগুলোর যুদ্ধ হয়েছিল তবে সেই যুদ্ধগুলো কোনো সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে আসেনি বা সুস্পষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে সেই যুদ্ধগুলো হয়নি অর্থাৎ জাতীয়তা কিংবা উপজাতীয়তা এগুলো থেকে আসাবিয়া থেকে সংগঠিত হয়েছিল ইসলামের পতাকা তোলে এই যুদ্ধগুলো মুসলিমদের সাথে সংগঠিত হয়নি ইহুদিদের বিরুদ্ধে মুসলিমরা সেই যুদ্ধগুলো লা ইহা ইলাহ কায়েম করার জন্য করেনি যুদ্ধগুলো পরিচালিত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক সরকারে দ্বারা যাদের আনুগত্য এবং আনুগত্যের দিক থেকে মুসলিমদের চাইতে তারা আলাদা ছিল তাদের আনুগত্য আল্লাহ সুমতালার প্রতি ছিল না মূলত প্রকৃত মুসলিম উম্মা এখনও পর্যন্ত ইহুদিদের সাথে যুদ্ধ করেনি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 সেই সত্তার হাতে যেই সত্তার হাতে আমার প্রাণ তার কসম অর্থাৎ আল্লাহর কসম খেয়ে তিনি সাল্লাহি সাল্লাম বলেন যদি কেউ মদিনা ত্যাগ করে মদিনাকে ছেড়ে চলে যায় আল্লাহ সুহাম তাল্লাহ তার চাইতে উত্তম কাউকে তার পরিবর্তে নিয়ে আসবেন মদিনা ভালো না বলে যদি কেউ মদিনা ছেড়ে চলে যায় তবে আল্লাহ সুহাম তাল্লাহ তার প্রতিস্থাপন ঘটাবেন এমন কাউকে দিয়ে যে ব্যক্তি তার থেকেও অনেক বেশি উত্তম হবে এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মদিনা হচ্ছে সেই আগুনের মতো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 জাবেের ইবনী আবদুল্লাহ বলেন যে একজন বেদুইন একবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসেন এবং তার বাইয়াত গ্রহণ করেন তো তিনি মদিনা ইসলামের উপরে জীবন জীবনযাপন করতে থাকেন কিন্তু একসময় সেই বেদুইন খুব অসুস্থ হয়ে পড়েন তিনি তখন রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে ফিরে আসেন এবং বললেন ইয়া রাসুল্ল আমার করা অঙ্গিকার থেকে আমাকে রেহাই দিন রাসুলুল্লাহ সাল্লাহাম বললেন না তিনের অঙ্গীকার তুমি আল্লাহ সুবাহতাল্লাহকে দিয়েছ তুমি সেটা প্রত্যাহার করতে পারবে না বেদিনটি আবার আসলো এবং বলল ইয়া রাসোলাল্লাহ আমি অঙ্গিকার প্রত্যাহার করতে চাই কিন্তু রাসদুল্লাহ সাল্লাহ আলু আসাল্লাম আবারও প্রত্যাখ্যান করলেন এরপর তিনি তৃতীয়বারের মতো আসেন এবং এইবারও রাসদুল্লাহ সাল্লাহ আস্লাম যখন প্রত্যাখ্যান করলেন তখন লোকটি আম চলে গেল রাসদুল্লাহ সাল্লাহাম বললেন মদিনা হচ্ছে এমন এক পার্থক্যকারী যা ভালো এবং খারাপকে আলাদা করে দেয় এবং সব মন্দকে প্রকাশ করে দেয় মদিনার পরিবেশ খুব কঠিন এবং এমনকি মদিনার উল্লেখযোগ্য স্থানগুলোর পরিবেশও খুব রুরো এবং কঠোর এবং খুবই শুষ্ক শাহাবাররা যখন মক্কা থেকে মদিনা এসেছিলেন তারা মদিনার আবহাওয়া সহ্য করতে পারেননি মক্কা মদিনা থেকে খুব দূর দূরবর্তী একটি অঞ্চল ছিল না অর্থাৎ তাদের মধ্যে খুব বেশি দূরত্ব ছিল না তারপরও মক্কায় একটা নির্দিষ্ট পরিবেশে অভ্যস্ত হওয়ার কারণে মুহাজিরিনরা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসে অসুস্থ হয়ে পড়েন মদিনায় সেই সময় জ্বরের প্রকোপ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল মদিনায় এই জ্বর অনেকদিন যাবৎ স্থায়ী হয়েছিল মুহাজিরিনরা এই রোগে বেশ ভুগেছিলেন এবং মদিনা যেহেতু আনসারদেরই শহর ছিল তাই তাদের খুব একটা কষ্ট হয়নি কারণ তারা সেখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন কিন্তু বেশি কষ্ট হয়েছিল মহাজিরিনদের এই খবরটি মক্কার কুরাইশদের কাছে পৌঁছে গিয়েছিল যে তারা হিজরত করে মদিনায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছে এই কারণেই যখন প্রথম উমরার সময় তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন যেন তাওয়াফ করার সময় তারা প্রথম তিনবার দৌড়ে তাওয়াফ করেন কেন কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কুরাইশদেরকে দেখাতে চেয়েছিলেন যে সাহাবিরা সুস্থ সবলই আছেন এবং মদিনার জ্বর তাদেরকে কাবু করতে পারেনি অর্থাৎ একটি মানসিক বিজয় বিজয়ী ভূমিকাতে তিনি সাহাবিদেরকে রাখতে চেয়েছিলেন এরপর রাসুল আসলাম পরবর্তীতে মদিনা থেকে এই জ্বরকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুমতালার কাছে করেন তারপর রাসুল্লাহ সাল্লাহ আসলাম এই দুয়ার কল্যাণে এই জ্বর মদিনা থেকে দূর হয়ে যায় কিন্তু তারপরও মদিনার আবহাওয়া ছিল খুবই চরম ভাবাপন্ন তাই এটি হচ্ছে যে আলকারী ইয়াদের মতের পক্ষে দলিল যে শুধুমাত্র এটি রাসুলুল্লাহ সাল্লাহিস্লামের সময়ের জন্যই প্রযোজ্য ছিল তাহলে ইমাম নববীর মতের পক্ষে প্রমাণ কি কারণ তিনি বলেছেন যে এটি শুধুমাত্র দার্জালের সময়ের ক্ষেত্রেই প্রযোজ্য এবং তারও দলিল হচ্ছে বুখারি থেকে বর্ণিত একটি হাদিস যেখানে রাসুদুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দাজ্জাল মদিনার কাছে আসবে এবং তখন মদিনা তিনবার কেঁপে উঠবে এবং মদিনা তার ভিতরকার বসবাসরত সকল কাফির এবং মুনাফিকদেরকে বের করে দেবে তো এটি হচ্ছে ইমাম নববীর মতের পক্ষে দলিল ইবনে হাজর আল আসকালানী তিনি বলেন যে এই হাদিসে রাসুদুল্লাহ সাল্লা সাল্লাম এবং দাদজাল উভয়ের সময়ের কথাই বলা হচ্ছে অনেকের মত হচ্ছে এই হাদিসটি আম অর্থে বলা অর্থাৎ এটি সব সময়ের জন্যই প্রযোজ্য কিন্তু তাহলে প্রশ্ন থেকে যায় তাহলে কেন অনেক মহান সাহাবি তারা পরবর্তীতে মদিনা ছেড়ে অন্যত চলে গিয়েছিলেন যদি এটি সব সময়ের জন্যই প্রযোজ্য হবে তাহলে প্রশ্ন থেকে যায় তাহলে কেন অন্যান্য মহান সাহাবিরা মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন আমরা জানি মুওয়াজিম রাজাল আবুবৈদা এবং ইত্যাদি বিখ্যাত সাহাবি তারা মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন আলী রাজিয়তলানু কুফাকে তার রাজধানী করেছিলেন তিনি ইসলামী সাম্রাজ্যের রাজধানী ইরাকি নিয়ে যান তাই এই হাদিসটি আম হতে পারে না বলেই কিছু আলেম মতামত প্রদান করেছেন আল্লাহ এই ব্যাপারে ভালো জানেন তবে এমন একটি সময় আসবে যখন মদিনায় কেউই থাকবে না মদিনা শহরটি পরিত্যক্ত হয়ে যাবে এবং এটি ইমাম মাহাদি এবং ইসা আলাহিসাল্লামের পরবর্তী সময়ের কথা এটি একদম শেষ সময়ের কথা এবং তখন মদিনা শহর পরিত্যক্ত হয়ে যাবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে মানুষ মদিনা বসবাসের যোগ্য হওয়া সত্ত্বেও পরিত্যাগ করবে মদিনা এমনই পরিত্যক্ত ভূমিতে পরিণত হবে যে সেখানে পশুবাকী বিচরণ করবে এবং আরও বর্ণিত আছে যে দুই দুইজন মেষপালক রাখাল তাদের ভেড়া চোরাতে মদিনায় চলে আসবে এবং এসে দেখবে মদিনা জনমানব শূন্য অবস্থায় পড়ে আছে এবং ফেরার পথে তারা ওয়াদা উপত্যকার কাছে তাদের মৃত্যু ঘটবে ইমাম মালিকের মুয়াত্তা থেকে সংগৃহীত আরেক হিসেবে বলা হয়েছে আবু হুরেরা আলিয়াল্লাহ থেকে বর্ণিত রাসদুল্লাহ সাল্লাম বলেন মদিনাকে তার উত্তম অবস্থাতেই পরিত্যাগ করা হবে এবং তা এভাবে পরিত্যক্ত হবে যে একটি কুকুর অথবা নেকড়ে এসে মসজিদের মিম্বরের কাছে মূত্র ত্যাগ করবে এ থেকে বোঝা যায় যে মদিনা শহর সম্পূর্ণরূপে পরিত্যক্ত হবে তা নাহলে কীভাবে একটি কুকুর মসজিদের নববীতে ঢুকে মূত্রত্যাগ করতে পারে এরপর সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ তাহলে ফল এবং ফসলের কি হবে কারণ তখন মদিনা তার খেজুর এবং অন্যান্য ফসলের জন্য সেই সময় খুবই বিখ্যাত ছিল রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সেগুলো বন্য পশু পাখির জন্য পরে থাকবে এবং এটি কখন ঘটবে আমি যেমন টাকেই বলেছি এটি ঘটবে একেবারে শেষ সময়ের দিকে এমনি কাসির রাহিমৌল্লা বলেছেন যে মোদিনা দাজ্জালের সময়ে জীবন্ত এবং গতিশীল থাকবে ঈসা আলাহিসাল্লামের সময়েও তাই থাকবে এরপর ঈসা আলাহিসাল্লাম মোদিনাতে মৃত্যুবরণ করবেন এবং সেখানেই তাকে দাফন করা হবে এবং এরপরই মোদিনা ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে একসময় ধ্বংস হয়ে যাবে তবে এটা তখনই ঘটবে যখন পৃথিবীর বুকে আর সৎকর্মশীল কোনো মানুষ থাকবে না মদিনা কতদিন পরিত্যক্ত থাকবে চল্লিশ বছর চল্লিশ বছর ধরে মদিনা শহর পরিত্যক্ত অবস্থায় থাকবে মদিনা তখন পরিত্যক্ত থাকবে কারণ তখন কোনো আবিদ বা উপাসনাকারী থাকবে না বর্তমান সময়ে যদি আমরা চিন্তা করি যে মদিনা শহরকে কোন কাজটি জীবন্ত করে রেখেছে ব্যবসা বাণিজ্য না মদিনা শহর জীবন্ত অবস্থায় রয়েছে কারণ এখানে আল্লাহ সুমাতাল্লাহ ইবাদত করা হচ্ছে আল্লাহর ইবাদতই মদিনা শহরকে জীবন্ত অবস্থায় রেখেছে এই মুসলিম উম্মা ইসলামের পবিত্র আচার অনুষ্ঠান পালনের মাধ্যমেই মক্কা এবং মদিনাকে প্রাণবন্ত করে রেখেছে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 তাই তখন যারা অবশিষ্ট থাকবে তাদের কারও অন্তরে বিন্দু বিন্দুমাত্র ইমানও থাকবে না আর এ কারণেই সেই সময়ে পবিত্র জায়গাগুলো পরিত্যক্ত হয়ে যাবে এবং এর ফলশ্রুতিতেই কাবা ধ্বংস করা হবে যা হচ্ছে পরবর্তী একান্ন নম্বর আলামত একান্ন নম্বর আলামত বা চিহ্ন হচ্ছে কাবা ধ্বংস হয়ে যাবে রাসুদুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম বলেন যারা কাবার পবিত্রতার সীমালঙ্ঘন করবে তারা এই উন্মতেরই লোক কোন শত্রু কাবাকে ধ্বংস করতে পারবে না এর বিরুদ্ধে সীমালঙ্ঘন শুধুমাত্র তখনই সম্ভব যখন এই উম্মতের লোকেরা তা করবে রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যখন তা ঘটবে তখন আরবদের ধ্বংসের ব্যাপারে আর কোনো সংশয় সন্দেহ থাকবে না তারপর রাসদুল্লা সাল্লি সালাম আরও বলেন আবিসিনিয়া লোকেরা আসবে এবং কাবাকে ধ্বংস করে দিয়ে তার ধ্বন সম্পদ নিয়ে চলে যাবে সহি বুখারির একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম নির্দিষ্ট করে দিয়ে আমাদেরকে বলেছেন যে কারা কাবা ধ্বংস করবে আবু হুরাইরা রাজিউল্লা সাল্লাম থেকে বর্ণিত রাসুদুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইথিওপিয়ার জুসুয়াই কাতাইন বা সরু পায়ের নলা বিশিষ্ট লোকেরা কাবা শরীফ ধ্বংস করবে ইবনে আব্বাস রাজিউল্লা সাল্লাম থেকে বর্ণিত রাসদুল্লাহ সাল্লু আলুসাল্লাম বলেছেন আমি যেন দেখতে পাচ্ছি আমি যেন দেখতে পাচ্ছি যে সরু পায়ের অধিকারী একটা লোক একটা কালো লোক একটা একটা করে কাবার ইট খুলে ফেলছে এবং কাবাকে ধ্বংস করছে বুখারির হাদিস পরবর্তী বাহান্ন নম্বর আলামত হচ্ছে ইমাম আল মাহাদি এই বিষয়ে কথা বলেই আমরা কিয়ামতের ছোট নিদর্শন নিয়ে ছোট আলামত বা আলামতের সুগরা নিয়ে আমাদের আলোচনা শেষ করব। ইমাম আল মাহাদি কাবা ধ্বংসের পরে আসবেন না বরং উনার আগমন সেই ঘটনার আগেই ঘটবে কিন্তু আমি সবার শেষে এসে তার কথা উল্লেখ করছি কারণ হচ্ছে উনার বর্ণনা কিয়ামতের প্রধান নিদর্শন বা লক্ষণগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ যেমন ইসা আলাইসাল্লাম আদাজাজ্জাল এবং অন্যান্য কিন্তু কাবা ধ্বংসের ঘটনাটি ঘটবে একেবারে শেষ সময়ে অর্থাৎ কিয়ামত সংগঠনের একেবারে আগ মুহূর্তে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 তিনি আহলুল বাইদ বা রাসুল্লা সাল্লা ঘরের বাসিন্দা বাউদিবাসী আর তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বা আহম্মদ বিন আবদুল্লাহ এবং তিনি হবেন আল হাসান ইবনে আলী ইবনে আবি তালিবের বংশধর এবং ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লা বংশধর এবং তিনি এই উম্মতের ওপর সাত কিংবা আট বছর সময় ধরে শাসন করবেন এবং ইমাম আল মাহাদী নিয়ে কিছু হাদিস প্রথম হাদিসটি সহিদ আল মুসলিমের হাদিস যেখানে রাসুল্ল সাল্লাহিস্লাম বলেন যে এই উম্মতের মাঝে এমন একটি দল থাকবে যারা সত্যের উপর হকের উপরে যুদ্ধ করতে থাকবে এবং কিয়ামদের দিন পর্যন্ত তারা জয়ী হবে এই উম্মায় সবসময় এমন একটি দল থাকবে যারা হকের উপরে লড়াই করতে থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সংগ্রাম বা লড়াই করবে এবং তারা বিজয়ী থাকবে অর্থাৎ এই দিনের সবচেয়ে খারাপ সময়গুলোতে একেবারে অধবতনের সময়ও আসল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে এই উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা হকের উপরে সত্যের উপরে অটল থাকবে এবং ইসলামের জন্য যুদ্ধ করবে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 রাসুদুল্লাহ সাল্লাহ আসলামের পর আর কোনও নবী আগমন করবেন না এই উম্মাকে যারা পুনরায় জীবিত করবে বা পুনীবিত করবে উজ্জীবিত করবে তারা এই মুসলিম উম্মতেরই সদস্য হবে রাসুদুল্লাহ সাল্লাই স্লামের পর তারাই এই দিনের বার্তাকে বহন করবে আর এই উম্মা শেষ দিন পর্যন্ত টিকে থাকবে কারণ আল্লাহ সোহাম্মাল্লাহ তার কিতাব বা কুরআনকে সংরক্ষণ করেছেন আর এই উম্মতের মধ্যে ভালো বা খায়ের বিদ্যমান রেখেছেন রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে আমার উম্মা হল বৃষ্টির মতো আমার উম্ম হলো বৃষ্টির মতো এর কোথায় ভালো আছে তুমি জানবে না এর কোথায় অনুগ্রহ বা উপকার নিহিত আছে তুমি তা জানবে না যখন বৃষ্টি পড়ে মাঝে মাঝে এক খুব জোরে বৃষ্টি বর্ষণ হয় তুমুল বর্ষণে চারদিক শীতল হয়ে যায় কিন্তু আপনি যদি এমন কোনো এলাকায় থাকেন যে যেখানে টানা চার পাঁচ ঘন্টা যাবৎ বৃষ্টি পড়ছে তো আপনি দেখতে পারবেন যে বৃষ্টি পড়ার মাত্রাটা একরকম হয় না কখনও খুব জোরে বৃষ্টি হবে আবার কখনো আস্তে আস্তে এরপর আবার বেশি আবার কম এভাবে কম বেশি হতেই থাকে তাই আপনি সঠিকভাবে জানবেন না যে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 আর এই খলিফা আল মাহি তিনি এবং এর পরের হাদিসটি রয়েছে ইমাম হামাদের মুসনাদে ওয়া রসুল্লা সাল্লা সাল্লাম বলেন আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি ইমাম মাহাদির যাকে আমার উম্মতে প্রেরণ করা হবে বিবাদপূর্ণ একটি সময়ে যখন উম্মতে ইখতলাফ বা বিবাদে পরিপূর্ণ থাকবে সেই সময় আল্লাহ সুমতাল ইমাম মাহাদিকে প্রেরণ করবেন আর সেই সময়ে থাকবে জালাজাল জালাজাল মানে হচ্ছে ভূমিকম্প অথবা এটা দিয়ে বোঝানো হচ্ছে যে সেই সময়ে মুসলিম উম্মতে খুব বেশি বিপর্যয় বা দুর্যোগ চলতে থাকবে আর এমন দুর্দশাগ্রস্ত একটা সময়েই ইমাম মাহাদির আগমন ঘটবে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন আমি তোমাদেরকে ইমাম মাহাদির সুসংবাদ দিচ্ছি আর তারপর তিনি সাল্লাহ সাল্লাম বলেন যে সেই সময়ে পৃথিবীতে তিনি আগমন করে এই পৃথিবীর অন্যায় অবিচারকে ন্যায় এবং সুবিচার দিয়ে প্রতিস্থাপন করবেন রাসুলুল্লাহ সাল্লাহ আলু ইসলাম বলেন জাওরারুল উম্মাহ যখন উম্মা অন্যায় অত্যাচারে পরিপূর্ণ থাকবে তখন ইমাম মাহাদি সারা বিশ্বে ন্যায় বিদ্যার প্রতিষ্ঠা করবেন পৃথিবীর অধিবাসীগণ তাকে নিয়ে সন্তুষ্ট হবে এবং আসমানের অধিবাসীরাও তাকে নিয়ে সন্তুষ্ট হবে অর্থাৎ শুধু মানুষ খুশি হবে তার উপর সন্তুষ্ট থাকবে এমনটা নয় এমনকি ফেরেস্তারা পর্যন্ত তার প্রতি সন্তুষ্ট থাকবেন রাসুদুল্লাহ সাল্লাম বলেন তিনি মানুষের মধ্যে টাকা পয়সা বন্টন করবেন সমপরিমাণ বা সমানভাবে অর্থাৎ বর্তমানে মুসলিম বিশ্বের একটা অন্যতম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 সুতরাং ইমাম মাহাদির একটি বৈশিষ্ট্য হলো তিনি সকলের মাঝে সমানভাবে সুষ্ঠুভাবে অর্থ সম্পদ বন্টন করবেন এবং এটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণের বন্টন পরিচালনা করা আপনি দেখবেন কিছু এলাকার মুসলিম তাদের সরকার নিয়ে সন্তুষ্ট এবং আপনি যখন তাদেরকে সেই সরকারের অন্যায় অবিচার চোখে আঙ্গুল দিয়েও দেখিয়ে দিবেন তারা সেটা বুঝতে যাবে না কিন্তু টাকা পয়সা নিয়ে অরাজকতা বা অন্যায় দুর্নীতি এটা বড় একটা বিশাল ব্যাপার যখন অর্থসম্পদের সম্পদের অপব্যবহার হচ্ছে উচ্চস্থানীয় ব্যক্তিরা তারা সেই অর্থ করছে যেটা কিনা সাধারণ মুসলিমদের সম্পদ মুসলিম উম্মার টাকা আর তারা সেটা নিজেদের ইচ্ছা যেভাবে খুশি ব্যবহার করছে টাকা পয়সা উরাচ্ছে এবং সেটা হচ্ছে ক্ষমতার একটা সাংঘাতিক অবব্যবহার এবং এটা মোটেও গ্রহণযোগ্য কোনো বিষয় নয় এটা এমন কোনো বিষয় নয় যা আমরা উপেক্ষা করতে পারি এবং এটা অবশ্যই অত্যন্ত বড় একটা গুণা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে তিনি ইমাম মাহাদি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 কেউই এর উত্তর করবে না একজন লোক ব্যতীত সে দাঁড়িয়ে যাবে এবং বলবে আমার লাগবে আলমাহাদি তাকে বলবেন তুমি ওই ধনসম্পদ সম্পদ কাছে যাও অতএব আলমাহাদি তাকে বলবেন যে তুমি ধন সম্পদের ভাণ্ডারের কাছে যাও এবং তিনি কোষাগারকে নির্দেশ দেবেন কোষাগারের রক্ষণাবেক্ষণকারীকে নির্দেশ দিবেন যে তাকে টাকা পয়সা তুলে দাও যখন সেই ব্যক্তি ধন ভাণ্ডারের কাছে গিয়ে পৌঁছাবে আল মাহাদির হুকুম দেওয়া হবে তার দিকে অর্থ সম্পদ ছুঁড়ে মারো অর্থাৎ গুণে দেওয়ার দরকার নেই শুধুমাত্র তার হাতে টাকা পয়সাগুলো তুলে দাও তো সেই লোকটা সেই ধনভাণ্ডারের কাছে যাবে এবং আল-মাহাদির আদেশের কথা বলে তার শরীরের সমস্ত কাপড় চোপড় টাকা পয়সা দিয়ে সে ভরে নেবে এবং তাকে পরিতৃপ্ত করে অর্থ সম্পদ দেওয়া হবে তো যখন সে এই অর্থ দেখবে পরবর্তীতে সে অনুশোচনা এবং আফসোস করতে থাকবে সে বলবে যে আমি তাহলে ছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের সবচেয়ে লভী ব্যক্তি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 এই অর্থ সম্পদ তোমরা ফেরত নাও সেই এই অর্থ সম্পদকে কোষাঘরে ফেরত দেওয়ার চেষ্টা করবে কিন্তু তখন কোষাঘরের রক্ষক বলবে এখানে ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা বা নিয়ম নেই আমরা এখানে টাকা ফেরত নিই না তুমি এই টাকা আর ফেরাতে পারবে না সুমান আপনি দেখুন যে একজন ধনভাণ্ডারের কাছে গিয়ে সেখানে টাকা পয়সা ফেরত দিতে যাচ্ছে টাকা ফেরত দেওয়ার জন্য সে অনুনয় বিনয় করছে কিন্তু তাকে বলা হচ্ছে যে এখানে ফিরিয়ে দেওয়ার কোনো নিয়ম নেই রসদুল্লাহ সাল্লাম বলেন সাত আট অথবা নয় বছর পর্যন্ত এই অবস্থা থাকবে এবং এর পর আর কোনো ভালো বা খায়ের অবশিষ্ট থাকবে না সুতরাং ইমাম মাহাদির শাসনামল হচ্ছে সাত আট অথবা নয় বছর আরেকটি হাদিস আলী বিন আবিদ আলী রাজিউল্লাহু বলেন রাসুলুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন আল মাহাদি আমাদের অন্তর্ভুক্ত অর্থাৎ রাসুল উহ সাল্লাহিস্লামের পরিবারের একজন হবেন তিনি আর কোনো এক রাত্রিতে আল্লাহ সুমতাল তাকে পথ প্রদর্শন করবেন হৃদায়ত করবেন ইউসলিহাহু অর্থ যখন কোনো কিছু ভেঙে যায় সেটা ঠিক করাকে বা মেরামত করাকে বলা হয়ে থাকে ইসলাম সেটাকে সবচেয়ে উন্নত অবস্থায় বা সবচেয়ে উত্তম পর্যায়ে নিয়ে যাওয়াকে বলা হয়ে থাকে ইসলাম কোনো কিছুর উৎকর্ষ সাধন করাকে বলা হয়ে থাকে ইসলাম আলীবিন আবি তালিব রাজি তিনি বলেন তিনি রাসুদুল্লাহ সাল্লাহ আলাইসলামকে বলতে শুনেছেন যে ইমাম মাহাদি রাসুদুল্লাহ সাল্লামের বাড়ির বাসিন্দা এবং তিনি আলী ইবনে আবি তালিবের বংশধর কিন্তু দ্বারা কি বোঝানো হয়েছে সেটা আল্লাহ জানেন এর একটা অর্থ হতে পারে আল্লাহ তাকে শক্তি এবং ক্ষমতা দান করবেন এর মানে পদ দেখাবেন এবং দিন বোঝার সামর্থ্য দিবেন কোনো এক রাতে কিন্তু এই সব ঘটনাটি হবে মাত্র একটি রাতের মধ্যে আর পরের হাদিস রাসুল্লাহ সাল্লা বলেছেন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 আমার পিতার নামের মতো এবং সে এই পৃথিবীকে ন্যায় বিচারে পরিপূর্ণ করে দেবে ঠিক যেভাবে পৃথিবী অন্যায় এবং অবিচারে ভরে ছিল তাই ইমাম মাহাদির নাম হবে রাসুল্লাহ সাল্লাসলামের মতো মুহাম্মদ কিংবা আহম্মদ এবং তার বাবার নাম হবে আবদুল্লাহ রাসুদুল্লাহ সাল্লাহ আলু ইসলামের বাবার নামের মতো। এবং তিনি হবেন রাসুল্লাহ সাল্লা একজন বংশোদ্ভূত ব্যক্তি এবং এটি ছিল ইমাম মাহাদির বিবরণ وصحبه মহমূ তসলিম গসীরা